অজুবুল্লাহিম শৈতীম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা সাইদিন আমরা ইনশাআল্লা আজকে আলোচনা করতে যাচ্ছি একজন মুসলিম সেনাপতি যিনি এই পাক ভারত অঞ্চলে ইসলামকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং একটি প্রশাসনিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি আর কেউ নন মুহদ বিন কাসিম ইমাদুদ্দিন মোহাম্মদ বিন কাসিম বিন ইউসুফ আসা কাফি আরবের তাইফ অঞ্চলের ছিলেন তিনি বনু সাকিবের পিতা কাশিম বিন ইউসুফ যিনি কাসিমের শৈশবে মৃত্যুবরণ করেন এবং এরপর মোহাম্মদ বিনিয়োগ মানুষ হন এবং কাসিম বিন ইউসুফ মুহদ বিন কাসিমের পিতা তার ভাই ছিলেন হাজাদ বিন ইউসুফ মুহাম্মদ বিন কাসিমের পিতা কাসিম বিন ইউসুফ তার ভাই ছিলেন হাজাদ বিন ইউসুফ অর্থাৎ তিনি মুহম্মদ বিন কাসিমের চাচা পিতার মৃত্যুর পর সেই উমাইয়া গভর্নর হাজার কাছে কৌশল এবং প্রশাসন সম্পর্কে শিক্ষা লাভ করেন এবং সিন্ধু অভিযানের অল্প কিছুদিন পূর্বে তিনি হাজরাজের কন্যা জুবাইদাকে বিয়ে করেন এবং হাজার ছিলেন ইরাক অঞ্চলের গভর্নর ইরাকের নিকটবর্তী পারস্য অঞ্চলে একটি বিদ্রোহ দমনের কাজে তরুণ মুহম্মদ বিন কাসিম সফল হলে হাজ্জাজের সহায়তায় খলিফা আল ওয়ালি তাকে পারস্যের গভর্নর নিযুক্ত করেন একজন মহান তরুণ উমাইয়া জেনারেল সেনাপতি পারুশ বছর বেঁচেছিলেন তিনি যদিও তার মৃত্যু ঠিক কবে হয়েছিল সেটা নিয়ে মতভেদ রয়েছে কারণ শেষ দিকে সিন্ধু অভিযান থেকে ফেরার পর তিনি কারাগত হন এবং কারাগারের অন্ধ প্রকোষ্ঠেই তিনি মৃত্যুবরণ করেন নিশ্চিত করে বলা যায় না ঠিক কোন সময়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন বা কতদিন তিনি কারারুদ্ধ অবস্থায় ছিলেন এখন কি কারণে তাকে কারার বন্দী করা হয়েছিল কীভাবে তিনি মৃত্যুবরণ করলেন এগুলো আমরা আমাদের আলোচনার শেষ দিকে তার মৃত্যু নিয়ে আলোচনা করবিনাসিম রাহিমাউল্লা যিনি মাত্র সতেরো বছর বয়সে সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাব বিজয় করেন এবং পাক ভারত উপমহাদেশে রাজনৈতিকভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করেন একটি শক্তি হিসাবে এবং মুসলিম খিলাফতের অংশ করেন নেন মোহাম্মদ বিন কাসিম তার সিন্ধু অভিযানের পূর্বে আসুন আমরা কিছুটা ধারণা লাভ করি সংক্ষেপে জেনে নিই যে রাসুদুল্লাহ সাল্লা ইসলামের মৃত্যুর পর কারা খিলাফত লাভ করলেন এবং সিন্ধু অভিযানে সময় কে খলিফা ছিলেন এবং কিভাবে এই মুসলিম খিলাফা তখন সম্প্রসারিত হচ্ছিল অর্থাৎ কিছুটা ব্যাকগ্রাউন্ড বা পটভূমি জেনে নেওয়া যাক তো গভর্নর হাজ বিন ইউসুফের অধীনে তিনি খলিফা আল ওয়ালিদের অধীনে এই অভিযান পরিচালনা করেছিলেন তো আমরা জানি যে রাসদুল্লাহ সাল্লা ইসলাম তিনি জন্মগ্রহণ করেছিলেন যে হস্তি বাহিনীর যে যুদ্ধ পাঁচশো ঊনসত্তর মতান্তরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এবং তিনি ছয়শো ইংরেজি সালে মৃত্যুবরণ করেন প্রায় তেষট্টি বছর বয়সে এবং এরপর খিলাফতে রাশিদা এটা ছিল ৬৩২ থেকে ছয়শো ইংরেজি সাল পর্যন্ত প্রায় ৩০ বছর এবং এরপর আসলো উমাইয়া খিলাফা ছয়শো থেকে সাতশো পর্যন্ত এবং সাতশো এরপর ইংরেজি আসে আব্বাসীয় খিলাফা তো সেই সময় কারা খলিফা ছিলেন প্রথমে ছয়শো থেকে ছয়শো এই সময়কাল পর্যন্ত খলিফা ছিলেন আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়া। ছয়শ থেকে ছয়শো তিরাশি ইংরেজি এই সময় পর্যন্ত খলিফা ছিলেন মোয়াবিয়ার পুত্র ইয়াজিদ এরপর ছয়শ থেকে চুরাশি পর্যন্ত ছিলেন ইয়াজিদের পুত্র মোয়াবিয়া দ্বিতীয় দ্বিতীয় মোয়াবিয়া এবং এরপর ছয়শো থেকে ছয়শো পর্যন্ত খলিফা ছিলেন মারওয়ান ইবেন আল হাকাম এবং মারওয়ানের পর খলিফা হলেন আহ পুত্র আব্দুল মালিক ছয়শো থেকে সাতশো পাঁচ ইংরেজি পর্যন্ত এবং এই সময়টাতে আমরা দেখতে পাই যে হাজ ইউসুফ যিনি যখন তিনি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন সেটা ছিল তার সময়কাল থেকে চোদ্দ পর্যন্ত ইংরেজিতে এবং আব্দুল মালিকের পর তার পুত্র আল প্রথম আল প্রথম খিলাফতে দায়িত্ব লাভ করেন তার সময় ছিল সাতশো থেকে সাতশো ইংরেজি পর্যন্ত এবং আল পর তার ভাই আব্দুল মালিকের পুত্র সুলাইমান খিলাফা লাভ করেন সাতশো থেকে সাতশো সতেরো ইংরেজি পর্যন্ত সংক্ষেপে আমরা এটাই জেনে নিলাম যে সেই সময় পর্যায়ক্রমে কারা খলিফার দায়িত্ব পালন করেছিলেন এবং সাতশো সতেরো থেকে সাতশো বিশ পর্যন্ত বছর পর খিলাফত লাভ করেন ওমর ইবনেল ওমর ইবনে আব্দুল আজিজ রাহিম এবং সেই সময় মুসলিম খিলাফতের মধ্যে আবু বকর এবং ওমরের শাসনামলে ছয়শ ছত্রিশ ইংরেজি সালে সিরিয়া অর্থাৎ শাম এর বিভিন্ন অঞ্চল যা তখন রোমান স্রাজ্যের অধীনে ছিল সেই সকল এলাকার লোকজন খ্রিস্টান ছিল তারা মুসলিমদের অধীনে চলে আসে এবং ইসলাম গ্রহণ করে এবং পঁয়ত্রিশের দিকে ইরান ইরাকের বিভিন্ন অঞ্চল বিজয় থাকে এবং মুসলিমদের হাতে বিজয় হয় এবং এরপর আমরা ইতিহাসে দেখতে পাই যে মুসলিমদের মধ্যে একটা ফিতনা শুরু হলে জিহাদ এবং ইসলামের প্রচার বাধাগ্রস্ত হয় সেই সময়ে কাফিরদের দেশে অন ইসলামিক দেশগুলোতে দারুল কুফরে ইসলামের প্রসারে বিঘ্ন ঘটে এবং মোয়াবিয়ার খিলাফত লাভের পর মুসলিমদের মধ্যে সমস্ত ফিটনাগুলো প্রাথমিকভাবে অবসান ঘটলে আবার তিনি এই দাওয়াত এবং জিহাদের কাজকে পুনরায় উজ্জীবিত করেন এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে উমাইয়া খিলাফার মধ্যে একটি শক্তিশালী নৌবাহিনী তিনি গঠন করেছিলেন যারা সমুদ্র পথে অভিযান চালনা করত তো এই সমুদ্র অভিযানের মাধ্যমে তিনি ইউরোপের বিভিন্ন অঞ্চল গ্রিস এর উপকূলবর্তী অঞ্চলসূহ রোডসের দ্বীপপুঞ্জ এবং পরবর্তীতে রাসুল্লাহ সাল্লা ভবিষ্যৎবাণী অনুসারে কনস্তান্তানিয়া অর্থাৎ কনস্টান্টিনোপল বিজয় হয় এরই ফলতিতে এই নৌবাহিনী গঠনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কনস্টান্টিনাপোল নৌপথে বিজয় হয় এবং সাতশো ইংরেজি সালে আমরা সবাই জানি যে তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন এবং পূর্ব আফ্রিকার অনেক এলাকায় ইসলাম প্রতিষ্ঠিত হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন এবং মানুষের শান্তির বিধান ন্যায়ের শাসন ইসলামী সরিয়া প্রতিষ্ঠিত হয় তো এবারে আমরা ইনশাআল্লাহ তাহলে আলোচনা করতে যাচ্ছি আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে যে কিভাবে সিন্ধু বিজয় হলো সাতশো ইংরেজি সালে তো মূলত সাতশো বারো এর সিন্ধু অভিযানটি ছিল তৃতীয় এবং এর আগে আরো দুটি ছোট সংক্ষিপ্ত অভিযান পরিচালিত হয়েছিল সাতশো দশ এগারো এই সময়ের মধ্যে তো আসুন আহ দেখেন এই যে সিন্ধুর ভৌগোলিক অবস্থান এবং কি কারণে সেখানে মুসলিমরা আসলো তো ধারাবাহিক এই ইতিহাস থেকে দেখতে পাই যে সাতশো ইংরেজি সালের শুরুর দিকে একসাথে অনেকগুলো স্থানে ইসলামিক খিলাফা সম্প্রসারিত হচ্ছিল দিকে ইউরোপে দিকে স্পেনে আফ্রিকায় এবং এই পাশে এশিয়ার সেন্ট্রাল এশিয়া পার হয়ে আফগানিস্তান সীমানা পর্যন্ত কাজেই একসাথে এতগুলো ফ্রন্টে খলিফার পক্ষে জিহাদ চালিয়ে যাওয়া সব দিকে সমান মনোযোগ দিয়ে এটা বেশ কষ্টকর এবং দুঃসাধ্যকার ছিল তো কাজেই এশিয়ার দিকে দক্ষিণ পূর্ব এসে ইসলামের সীমানা থেমে রইল সিন্ধু কিংবা ভারতীয় উপমহাদেশের অভ্যন্তরে তখনই জিহাজ পরিচালনার জন্য খরিফার কোন পরিকল্পনা ছিল না কিন্তু মানে কী সেই কারণ যার কারণে অভিযান পরিচালনা করতে সেই সময়ই মুসলিমরা বাধ্য হয়েছিল তো এখন আসুন ফিরে যাই আজ থেকে সাড়ে বারোশো বছর আগে সেই সিন্ধু প্রদেশে এবং কল্পনা করুন যে আমরা এসে দাঁড়িয়েছি সেই আরব সাগরের তীরে একজন প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী হিসেবে আমাদের চেপ এখন সেই সমুদ্রের দিকে তাকিয়েছে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের দিকে তাকালে আমরা দেখতে পাব যে সমুদ্রের বুকে যাহাদের এক বহর পাল তুলে এগিয়ে চলেছে সিন্ধুর উপকূল ঘেসে উত্তর পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে তারা আরবের দিকে যাচ্ছে বসরার দিকে এবং সেই সময়টা ছিল হজের মৌসুম কাজেই সেই সময়ে অনেক হাজিরাই বিভিন্নভাবে তৎকালীন পৃথিবীতে তারা বাহনে চড়ে যেমন হজ করতে আসতো তেমনি ভাবে বড় একটা অংশে হাজিরা আসতেন জাহাজে করে সমুদ্র পোষে তো কাজে আমরা আমাদের বর্তমানে সমুদ্র উপকূলে দাঁড়িয়ে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে পাল তোলা জাহাজের একটা কাফেলা এর মধ্যে হাজিরা আছেন তারা যেভাবেই হোক তাদের উদ্দেশ্য হজের আগেই তাদেরকে পবিত্র স্থানে পৌঁছাতে হবে কিন্তু কোথা থেকে রওনা হয়েছে এই জাহাজগুলি কাদের জাহাজ এগুলো কি আছে এতে ইতিহাস খুলে মানচিত্র খুলে আমরা দেখতে পাই যে সিন্ধুর টিপ নামে খ্যাত সিংহল দ্বীপটি যা বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত সেই দ্বীপ থেকে এসেছে এই জাহাজের বহর এবং জাহাজের আরোহীরা সবাই আরবের অধিবাসী ছেলে বুড়ো স্ত্রী পুরুষ সবই রয়েছে আরোহীদের ভেতর একসময় জাহাজ নিয়ে সদাগরি করতে এসেছিল তারা এই দেশে এখন আমরা জানি যে অনেক কাল থেকে আরবের জাহাজ নিয়ে তারা সৌদাগরি করতেন এবং দূর দূরান্তের বিভিন্ন স্থানে তাদের সেই পৃথিবীতে তৎকালীন পৃথিবীতে তাদের যাতায়াত ছিল ভারতের পশ্চিম উপকূলে সিন্ধু এলাকা সেখান থেকে দক্ষিণে এগিয়ে গেলে সিংহল বর্তমানে শ্রীলঙ্কা তো এই সমস্ত স্থান আরবরা এত বেশি যাতায়াত করত যে তারা মনে করতে এগুলো তাদের বাড়ির থেকেও কাছে বাড়ির থেকেও কাছে এর চেয়ে অনেক দূরে কুল কিনারাহীন ভারত মহাসাগরের বুকে রয়েছে আমরা জানি মালদ্বীপ ইন্দোনেশিয়া সেই সমস্ত স্থানে সুমাত্রা জাভা সেই সমস্ত স্থানেও তারা সওদা নিয়ে আরব সৌদাগররা অনেক আগে থেকে এই জাহাজ বোঝাই করে যাতায়াত করত। তারা পূর্ব দিকেও গিয়েছে ইন্দোনেশিয়া এমনকি চীনের বর্ডার পর্যন্ত তারা ব্যবসার কাজে যাতায়াত করত। এবং এই জাহাজগুলো সেই সৌদা নিয়েই আবার ফিরে আসছে উত্তাল সমুদ্রের বুকে তাদের চিত্ত ছিল ভয় ভাবনাহীন এবং সে তারাই ছিল সবচেয়ে দক্ষ নাবিক তাদের নৌবহর অহরহ ঘুরে বেরিয়েছে আরব সাগরে ভারত মহাসাগরে লোহিত সাগরে এমনকি ভূমধ্য সাগর পর্যন্ত তো সেকালে তারাই এই পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য দূর প্রাচ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্যকে টিকিয়ে রেখেছিল এমনি করে সৌদাগরি করতে এসে কেউ কেউ হয়তো সেই দেশেই তাদের নিজস্ব স্থানে ফিরে গেছে আবার কেউ কেউ সেই বিদেশি দেশগুলোতেই অবস্থান স্থাপন করে সেখানে স্থায়ী হয়েছে সেখানে ঘর করে বসবাস করতে শুরু করেছে তো সেই জন্য আজকে আমরা দেখতে পাই যে ভারতের পশ্চিম উপকূলে ভারতের পশ্চিম উপকূলে মুসলমান বাসিন্দাদের অনেকেই মূলত আরবদের বংশধর এবং শ্রীলঙ্কা বা সিংহলেও আমরা তাই দেখতে পাই এবং মালদ্বীপ বা সুমাত্রার দ্বীপে সেখানে তো কথাই নেই প্রায় অধিকাংশ লোকেদের পূর্বপুরুষই হচ্ছে আরবের অধিবাসীরা তো যেটা আমরা বলছিলাম যে আরব সাগরের বুকে সেদিন কতগুলো জাহাজ পালতুলে এগিয়ে চলছে সিন্ধুর উপকূল ঘেঁষে এবং তারা এসেছে সিংহল থেকে তাদের উদ্দেশ্য হচ্ছে বসরা ইরাকের বসরা বন্দর তো সিংহল প্রবাসী আরবের সদাগরা জাহাজ বোঝাই করে প্রতি বছরই এই সময় একবার করে আরবে যায় হজের পর আবার তারা শ্রীলঙ্কায় ফিরে আসে তো তাদের এই জাহাজগুলোতে কি আছে জাহাজগুলো বোঝায় হয়ে গেছে বহু মূল্যবান সদাপত্র সেগুলোতে সবই যে তাদের নিজস্ব তা নয় বেশ কিছু উপহার সামগ্রীও আছে যেগুলো খলিফাকে উপহার দিয়েছে শ্রীলঙ্কার রাজা সিংহলের রাজা তো প্রতি বছরই হজের সময় আরবের সদাগরদের সাথে তিনি খলিফাকে বিভিন্ন খিলাফত ছিল সেখানে খলিফার কাছে পৌঁছাতে হবে এই জন্যই নাবিকদের মধ্যে একটা ব্যস্ততা তারাহুরা যে সঠিক সময়ে সংক্ষিপ্ত পথে দ্রুততম উপায়ে জাহাজ চালিয়ে ফিরে যেতে হবে তাদের মধ্যে এই কারণে বেশি ছিল কিন্তু মানুষ সময় যা ভাবে অধিকাংশ ক্ষেত্রে সেটা ঠিক মতো নাও হতে পারে জাহাজের একজন বয়স্ক ব্যক্তি ক্যাপ্টেন লক্ষ্য করে দেখলেন যে আকাশের একটা কোনায় মেঘ জমতে শুরু করেছে এবং বয়স্ক অভিজ্ঞ ব্যক্তি তিনি বুঝতে পারলেন যে লক্ষণ খুব একটা ভালো নয় আকাশের ওই অংশে মেঘ করলে সমুদ্রে ছড় হয় জীবনভর তিনি এই অভিজ্ঞতা লাভ করে এসেছেন তাড়াতাড়ি বিপদের ঝান্ডা তুলে সংকট পাঠিয়ে সংকেত পাঠিয়ে দেওয়া হল জাহাজের সমস্ত কাফিলতে জাহাজে জাহাজে হুঁশিয়ার সাবধান সংকেত মেঘের উপরে মেঘ জমতে শুরু করলো দেখতে দেখতে আকাশের সম্পূর্ণ করে এর থেকে আরো আরো বড় বড় ঝড়ের মধ্যে দিয়ে তারা নির্ভয়ে জাহাজ চালিয়ে যায় আর এটা যদি নাই হবে তাহলে আরব নাবিকদের এত বড় খ্যাতি আর তাদের সুনাম কিসের কিন্তু পরিস্থিতি ক্রমেই খারাপ হতে লাগলো ঝড় ক্রমেই বেড়ে যেতে লাগলো এদিকে দিন শেষ হয়ে সন্ধ্যাও ঘনিয়ে এসেছে সন্ধ্যা যতই ঘনিয়ে আসছে ঝড়ের দাপট ততই বাড়ছে দেখতে দেখতে সমুদ্রের গর্জন বাড়তে লাগলো সমুদ্রের সারা বুক ছেয়ে গেল আকাশ ছোঁয়া ঢেবে সাপের মতো ফোনা তুলে ফোসফোস করে তার এগিয়ে আসছে একটার পর আরেকটা জাহাজ দুলতে লাগলো টলমল করতে লাগলো আরোহী নারী এবং শিশুরা কোলাহল করে উঠলো জীবনের ভয়ে কয়েকটা জাহাজের পাল ছিঁড়ে গেল মাস্তুল ভেঙে গেল আর এগিয়ে যাওয়ার চেষ্টা করা যায় না সেরকম চেষ্টা নিরাপদ নয় সন্ধ্যা হয়ে এসেছে অনেকক্ষণ কোনো দিকেই কিছু নজরে আসছে না ডান দিকে অনেক দূরে আকাশের তারার মতো জ্বলছে কতগুলো বাতি ঝড় কমেনি কিন্তু বৃষ্টি কমেছে বৃষ্টি কমেছে বলেই বাতিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে নিশ্চয়ই কোনো একটা বন্দর হবে এটা ঝড়ের সময় যে কোনো বন্দরে জাহাজ লাগালেই সেখানে আশ্রয় মিলবে অবশেষে জাহাজ চলতে লাগলো সেই বাতিগুলোকে লক্ষ্য করে বন্দর না হোক অন্ততপক্ষে লোগালো তো হবে মানুষের তো অন্তত দেখা পাওয়া যাবে তা না হলে বাতিল মূলত সেই ছিল দেবুল হিন্দুদের ধ্বংসপ্রাপ্ত হয় হোক না সেটা হিন্দুদের তীর্থস্থান বিপদের সময় নিশ্চয়ই এই মুসলিম নাবিকদের সেখানে আশ্রয় মিলবে ভূমিতে বিপদের সময় সমাদর তো আরো বেশি হয়ে থাকে তো এই উদ্দেশ্য করে তারা সেখানে জাহাজগুলোকে ভিড়িয়ে দিলেন তো ঝড়ে তাড়ানো সেই জাহাজের পহর অবশেষে দেবুল বন্দরের পাশে গিয়ে দঙ্গর করল জাহাজের নারী বয়স্ক ব্যক্তি আরোহীরা হাফ ছেড়ে বাঁচল নাবিকরা বিশ্রামের অবকাশ পেল কিন্তু বলা হয়ে থাকে বিপদ যখন একলা আসে না এক বিপদ থেকে রেহাই পেয়ে তারা হঠাৎ করে আরেক বিপদের মুখে এসে পড়লেন রাতের বেলা সিন্ধুর জলদস্যুরা দল বেঁধে এসে আরবদের জাহাজে হামলা চালাল জাহাজে সাধারণ নাবিক হাতিয়ার ছাড়া মানুষ কতক্ষণ আর জলদস্যুদের সাথে লড়াই করতে পারবেন তার উপর তাদের সাথে রেহাই দিলেই ক্ষতি ছিল না নির্মম জলদস্যুরা বেশ কিছু নারী এবং শিশুদেরকে বন্দি করে নিয়ে গেল ভয়ে চিৎকার করে উঠলো এক নারী বাঁচাও আমাদেরকে বাঁচাও হাজ এবং সেই সময় সেই নারী জলদর্শুদেরকে বলছিল যে যদি এই খবর শুনতে পারে তাহলে নিশ্চয়ই তোমাদের সায়াস্তা করবে এবং সে তখন আবেগে আক্রান্ত হয়ে হাজের নাম ধরে চিৎকার করে বলছিল হাজ্জাজ তুমি কি আমাদের এই অবস্থা শুনতে পাচ্ছ না আমাদের এই অসহায় চিৎকার কি তুমি শুনতে পাচ্ছ না তো অসহায় নাই চিৎকার শুনে একজন ডাকাত সে কৌতুক অনুভব করলো সে অট্টহাসিতে ফেটে বললো বলল কোথায় তোমার হাজ্জাজ হাজ তো আছে কত দূরে সমুদ্র পার হয়ে এরপর আরব সাগর পার হয়ে তোমার এই চিৎকার কি হাজের কানে পৌঁছাবে নাকি সাথে সাথে আরেকদিন বলে উঠলো আরে যদি তোমার চিৎকার পৌঁছায়ও তবুও আমরা থাকবো তার ধরা ছাইরে এই ঘটনা মূলত যেখানে ঘটেছিল সেখান থেকে হাজ্জাজ বিন ইউসুফ সত্যি অনেক দূরবর্তী একটি অঞ্চলে ছিলেন তিনি ছিলেন আরবের পূর্ব অঞ্চলের শাসনকর্তা ইরাক অঞ্চলের কিন্তু দূরে থাকলেও একদিন সত্যি সেই অসহায় নারীর করুন আর্তনাদ করুন কান্না আরব সাগরের ওই পারে গিয়ে হাজারের কানে সত্যিই পৌঁছালো কোন ক্রমে যারা দোষ্যুর কবল থেকে রক্ষা পেয়েছিল তারা গিয়ে সমস্ত ঘটনা খুলে বললো হাজ ইউসুফকে সমস্ত ঘটনা খুলে বললো দস্যুর হাতে পরে এক অসহায় নারী কিভাবে তার নাম ধরে চিৎকার করে কেঁদে উঠেছিল সাহায্যের আবেদন অবশ্যই করতে হবে শুধু তাই নয় ভবিষ্যতে যাতে আর কখনো এই ধরনের অত্যাচার আক্রমণ না হতে পারে তারও একটা ব্যবস্থা করতে হবে দলদস্যুর নিপাত না হলে সেই অঞ্চলে আমাদের সৌদাগরী জাহাজ দেশ বিদেশে চলবে কি করে এবং সেই সময়ে। আহ সিন্ধুতে রাজত্ব করতেন একজন হিন্দু রাজা যার নাম ছিল দাহির দেবুল বন্দর ছিল তার রাজত্বের এলাকায় তাই স্বাভাবিকভাবেই তার এলাকার মধ্যে এই ঘটনাটি করেছে। ফলে শাসক হিসাবে এই জলদস্যুদের এই সমস্ত দুষ্কৃতিপূর্ণ কাজের জন্য আইনত তিনি দায়ী কারণ তিনি তাদের উপর দায়িত্বশীল তার কাছেই প্রতিরক্ষা যাইতে হবে তিনি প্রতিকার করবেন তো সেটা উত্তম আর যদি প্রতিকার না করেন তাহলে সেই প্রতিকারের ব্যবস্থা আমাদের কি করতে হবে এটা ছিল হাজ্রাজের মানসিকতা কারণ সেই মুহূর্তে আমরা পূর্বে আলোচনা করেছি যে বিভিন্ন অনেকগুলো ফ্রন্টে মুসলিমদের যুদ্ধ হওয়ার কারণে আক্রমণ করার মানসিকতা ছিল না কাজে মানসিকতা ছিল এই বিষয়ে এবং দায়িত্ব অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা যাতে তারা কঠোর হস্তে এই বিষয়কে প্রতিকার করেন তা হাজ বিন ইউসুফ যা করবেন বলে ভেবেছিলেন তিনি যখন কোন একটি বিষয়ে ঘোষণা দিতেন এই ঠিক করবেন বাস্তবে তিনি সে কাজটি করেই ছাড়তেন তিনি রাজা তাহিরের কাছে একটি পত্র পাঠালেন তিনি লিখলেন সিন্ধুর শাসনভার ভার আপনার উপর কাজেই দস্যু দমনের দায়িত্ব আপনার শুধু দস্যু দমন নয় অবিলম্বে বন্দি শিশুদেরকে মুক্তি ব্যবস্থা আপনাকে করতে হবে এবং লুণ্ঠিত লুট হয়ে যাওয়া মালপত্রের সম্পূর্ণ ক্ষতিপূরণ আপনাকে করতে হবে আশা করি অচিরেই এই সমস্ত কাজ করে আপনি আপনার কর্তব্য পালন করবেন তো দাহির কিন্তু হাজরাজের সেই পত্রের ব্যাপারে বেশি একটা গুরুত্ব দিচ্ছেন এবং এর বেশ কিছু কারণ ছিল যে তিনি ভাবছিলেন এত দূরে থেকে বসে হাজরাজ কি করবে নিচক ফাঁকাবলি আর হুমকি তো অবশেষে যদি আহ সেই দেশ থেকে আমার এখানে আসতেও চায় তারপরও তাকে এখানে আসতে হলে বিশাল এক মরুভূমি পার হয়ে আসতে হবে এছাড়া সমুদ্রপথেও রয়েছে বিশাল সমুদ্রযাত্রা তো দাহির এই সমস্ত চিন্তা করে স্পষ্ট লিখে দিল যে দস্যুদের ব্যাপারে আমি কিছুই করতে পারবো না আপনি এসে তাদের ব্যাপারে যা খুশি করতে পারেন তো রাজা দাহিদ যে এই ধরনের একটা জবাব দিবে হাজার কারণ সে আগে থেকেই ব্যক্তি সম্পর্কে পরিচিত ছিল সে খুব একটা ভালো প্রকৃতির লোক নয় খলিফা হাজর ওমর রাজ্য চালানোর শাসনামলে মুসলিমরা ইরান অঞ্চল এবং পারসাম বেশ কিছু এলাকা বিজয় করে সে সময় মাকরান বলে ইরাকের একটা অংশ মুসলিমদের বিরুদ্ধে আহ বিদ্রোহ করেছিল এবং তখন মাকরানের বিদ্রোহীদেরকে সৈন্য দিয়ে সাহায্য করেছিল এই সিন্ধু রাজা দাহির তো অবশেষে হাজরাজ যখন শাসনকর্তা হলো সেই ইরাক অঞ্চলে সে কঠোর হস্তে মাকরানি বিদ্রোহকে দমন করল এবং তখন দেখা গেল বেশ কিছু সংখ্যক বিদ্রোহী তারা জীবন নিয়ে পালিয়ে গেল আশ্রয় লাভ করল আবার এই সিন্ধু রাজা দাহিরের কাছে দাহির তাদেরকে প্রশ্রয় দিল তাদের উপরে খুব দয়ালু হয়ে উঠলো এবং তা সত্ত্বেও সেই সময় হাজরাজ দাহিরের বিরুদ্ধে ইমিডিয়েটলি কোন ব্যবস্থা গ্রহণ করেনি তো যার ফলে ধীরে ধীরে দাহির খুবই দুঃসাহসী হয়ে ওঠে এবং রাজা দাহির মনে করেছিলেন যে তার এই ধরনের পত্র পেয়ে হাজার নেই সে চুপচাপ এসে সিন্ধুদের আক্রমণ করার কথা ঘুণাক্ষরেও চিন্তা করবে না কিন্তু হাজরাজ ভাবছিলেন যেভাবেই হোক দাহিরকে একটা উচিত শিক্ষা দিতেই হবে তাছাড়া সিন্ধু জলদসুদেরকে দমন করা প্রয়োজন আরবের ব্যবসাকে টিকে রাখার জন্য তা না করতে পারলে আরবের সদগরি জাহাজ আর কখনোই পূর্বাঞ্চলে যেতে পারবে না কারণ আরবের বিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে আমরা আলোচনা করেছি কিভাবে তারা প্রাত্র এবং পাশ্চাত্যের বিভিন্ন এলাকায় সদাগরি করত এবং জাহাজ নিয়ে ব্যবসা করত আরবের সদাগরী বজায় রাখতে হলে সমুদ্রের পথকে নিরাপদ রাখতেই হবে এই ভেবে হাজাত সিন্ধু অভিযানের জন্য সিদ্ধান্ত নিলেন সিন্ধুতে এবার মুসলিমদের অভিযান পরিচালিত হবে এবং এই তিনি অনুমতি প্রার্থনা করে চিঠি লিখলেন খলিফার কাছে তো তখন খলিফা ছিলেন আল ওয়া এবং আমরা খলিফাদের ক্রনোলজি বা পর্যায়ক্রমিক কখনকে শাসন করেছেন সেই বিষয়টা শুরুতে আলোচনা করেছি তো সেই হিসাবে তখন খলিফা হিসেবে ছিলেন আলওয়ালিদ তো আলওয়ালিদ ভেবে দেখলেন যে এই মুহূর্তে যখন মুসলিম বিশ্ব অনেকগুলো এলাকায় সীমান্তবর্তী এলাকায় সেখানে জিহাদে ব্যস্ত রয়েছে তো এই মুহূর্তে নতুন আরেকটি অভিযান করতে অনেক আর্থিক ক্ষতি হবে বা বেশ অর্থের খরচ বহন করতে হবে কিন্তু যখন তিনি দেখলেন যে মুসলিম নারীদেরকে সেখানে ধরে রাখা হয়েছে তাদের ইজ্জত চিনে নেওয়া হচ্ছে তখন তিনি ইসলামের সম্মান রক্ষা করাটা এক নম্বরে আসলেন ইসলামের সম্মান যেভাবেই হোক তাকে রক্ষা করতে হবে তিনি হচ্ছেন খলিফা তাই তিনি দেবুলের জলদস্যুদের বিরুদ্ধে অভিযানের অনুমতি প্রদান করলেন এবং প্রথম একদল সৈনিককে পাঠানো হলো তাদের মূল উদ্দেশ্য ছিল যে জলদস্যুদেরকে প্রতিহত করা সেখানকার রাষ্ট্রীয় শক্তির সঙ্গে যুদ্ধ করার কোন উদ্দেশ্য তাদের মধ্যে ছিল না এবং প্রথম যে ফৌজটি পাঠানো হয়েছিল তার নেতৃত্বে ছিলেন এবং এই বিষয়টার জন্য আরব সেনাপতিবায়দুল্লাহ তিনি এই জন্য মোটেও প্রস্তুত ছিলেন না যে একটা দেশের রাজা কিভাবে দোষ্যুদেরকে দমন করতে বাধা দিবে এই কথা তিনি স্বপ্নেও ভাবেননি ফলে অনেক আরব তিনি সেই যুদ্ধে স্বাভাবিকভাবে কম নিয়ে আগমন করেছিলেন তিনি এবং তার সঙ্গীরা শহীদ হলেন কিন্তু ছেলে দেওয়ার লোক ছিল না হাজ্জাজ আরেক দল সৈন্য পাঠাল বুদাইলের অধীনে বুদাইল ছিলেন একজন নির্ভীক সেনানায়ক হিন্দু সৈন্যদের সাথে তিনি অসীম সাথে যুদ্ধ করতে লাগলেন এমন সময় হঠাৎ করে অনেকটি নতুন পরিস্থিতির কারণে তার পরাজ ঘটলো। তো এই ঘটনাটির জন্য তারা মুসলিমরা প্রস্তুত ছিল না ঘটনাটি আহ হল যে ভারতীয় সেনারা তারা তাদের যুদ্ধের জন্য বিভিন্ন ধরনের হাতিকে ব্যবহার করতেন হাতিগুলো দেখে আরবের ঘোড়াগুলো বিচলিত হয়ে উঠলো তারা এই ধরনের পরিস্থিতির সাথে অভ্যস্ত ছিল না তো ঘোড়াগুলো হাতিগুলোকে দেখে চঞ্চল হয়ে উঠলো এবং তাদেরকে তখন নিয়ন্ত্রিত করা বেশ কঠিন এবং মুশকিলের একটা ব্যাপার হয়ে উঠলো এমনকি বুদাইল নিজেই তার ঘোড়া থেকে পরে গেলেন তার ঘোড়া তাকে মাটিতে ফেলে দিল ফলে তিনি এবং তার বাহিনী সেখানে পরাজিত হলেন হিন্দুদের হাতে শহীদ হলেন অবশিষ্ট সৈন্যরা তাদের মুসলিম খিলাফতের অধীনে নিয়ন্ত্রিত এলাকায় আরব এলাকায় ফিরে আসলো তো দেবুলের নিকটবর্তী আরেকটি স্থান হচ্ছে করাচি বর্তমানে ওই স্থানটিকেও করাচি হিসেবে উল্লেখ করা হয়ে থাকে পৃথিবীর অন্যতম প্রসিদ্ধ প্রাচীন শহর এবং বন্দর তো যখনকার কথা আমাদেরকে আপনাদেরকে বলছি যখনকার কথা আমাদের এই আলোচনায় আসছে তখন কিন্তু করাচি বলতে সেখানে কিছু ছিল না বর্তমানে আজকে যেখানে করাচি সেখানে প্রায় সারোশো সাড়ে বছর আগে সম্পূর্ণ ধুধু মরুভূমি ছিল এবং এরপর সেটা পার হলে অকুল সমুদ্র তো বর্তমান করাচি থেকে ৩৫ মাইল পূর্ব দিকে পঁয়ত্রিশ মাইল পূর্ব দিকে ছিল তৎকালীন দেবুল বন্দর এবং ছিল সেই সময়ে দেবুল একমাত্র বন্দর আজকে বর্তমানে সেখানে হয়েছে। কিন্তু দেবুল বা হিন্দুদের নিশ্চিন্ত হয়ে গেছে একটা বড় ভূমিকম্পের ফলে এবং আমরা জানি যে ভূমিকম্পগুলো এগুলো মানে নিচক কোন প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় নয় এই ভূমিকম্প বা এই সমস্ত ঘটনা আলাস মহাতালার এক প্রকার শাস্তি বা আজাবে সেই আজাবে সেই দেবুল সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যায় পরবর্তীতে এবং যেভাবে আমরা মাটি খুললে মহেন্দ্রে তাদের সেই সমস্ত সভ্যতা খুঁজে পাই একদিন হয়তো আমরা দেবুলের অবস্থান কোথায় ছিল তার নিচে কি কি বিষয় রয়েছে সেগুলো প্রত্নতাত্ত্বিকেরা খুঁজে বের করবেন তো যাই হোক বন্দর হিসেবে দেবুল সেই সময় বিখ্যাত তো ছিলই তাছাড়াও বিখ্যাত ছিল একটা বিশেষ মন্দিরের জন্য দেবুলের এই মন্দিরকে আ তখনকার একটা দুর্গ বলা যেত একই সাথে এটা একটা হিসেবে ছিল শহরের ছিল ফটক হিসেবে ছিল এবং একটা মন্দির হিসেবেও ছিল। এবং মন্দিরের সব হিসেবে একটি লাল নিশানা মন্দিরের চুরোয় সবসময় একটি লাল নিশানা উঠত এবং সমুদ্রের অনেক দূর থেকে এই লাল নিশানাটা নাবিকদের চোখে পড়তো যেভাবে লাইট হাউস গুলো সমুদ্রের নাবিকদের চোখে পড়ে ঠিক একইভাবে এই সূচ নিশানা সমুদ্রের নাবিকদের অনেক দূর থেকে চোখে পড়তো কারণ মন্দিরে চুরোটা ছিল কম করে হলেও চল্লিশ গজ উঁচু এবং শহরের মাঝখানে ছিল কেন্দ্রস্থল ছিল মন্দিরটা তো মন্দিরটার ভেতরে ছিল হিন্দুদের বেশ কিছু সংখ্যক দেবদেবীর মূর্তি এই সমস্ত দেবদেবীর পূজা এবং দেখা যেত যে দেখাশোনার জন্য সেখানে রাখা হয়েছিল প্রায় সাতশো সেভেন হান্ড্রেড সাতশো ব্রাহ্মণ নারী পুরুষকে তারা মন্দিরে বসবাস করত। এবং দেবদেবীদেরকে সাহায্য করতো বা তারা মন্দিরে বসবাস করতো এবং দেবদেবীদেরকে সেবা করত তো মন্দিরে চারপাশ দিয়ে ঘিরেছিল শহরের অন্যান্য দোকানপাট এবং শহর ঘিরেছিল পাথরের তৈরি শহরের সবচেয়ে মজবুত অংশ সুদৃঢ় প্রাচীর অর্থাৎ সেই শহরটি অত্যন্ত সুরক্ষিত একটি শহর ছিল এবং একবার করে দুইবার করে যখন সিন্ধু আক্রমণ ঘটলো আরবদেরকে পরপর দুইবারই পরাজিত হতে হল রাজা দাহিরের সৈন্যদের কাছে ব্যাপারটা যতটা সহজ মনে হয়েছিল আসলে বিরূপ না সিন্ধু অভিযান করলে এবারে চূড়ান্ত পাকাপোক্ত হয়ে করতে হবে শুধু একটা অভিযান নয় সিন্ধু বিজয় করে ফিরে আসতে হবে এবং রাজা দাহিরকে উপযুক্ত একটা শিক্ষা দিতে হবে এই জন্য চাই বিপুল সংখ্যক সৈন্য এবং চাই একজন দক্ষ তিনি হাজের ভাইপো ভাতি যে আমরা আগে বলেছি এবং শুধু ভাইপো নয় তিনি একজন তার আহ জামাতা ছিলেন অর্থাৎ তিনি মুহম্মদ বিন কাসিম ছিলেন হাজরাজের জামাতা কিন্তু সুমান আল্লাহ সেই সময় তার বয়স ছিল মাত্র সতেরো বছর এই অল্প বয়সে একাধারে তিনি ছিলেন ইরানের রাই নামক গভর্নর ছিলেন তিনি সফল বিবাহিত ছিলেন এবং কাছে তিনি মানুষ হয়েছেন এবং প্রশাসনিক এবং যুদ্ধকৌশল সম্পর্কে বেশ দক্ষতা তিনি অর্জন করেছিলেন ছোটবেলা থেকেই মানুষকে বসে রাখা নিয়ন্ত্রণ করার তাদের উপর নেতৃত্ব করার তাদেরকে প্রতিনিধিত্ব করার একটা অদ্ভুত ক্ষমতা ছিল মোহাম্মদ বিন কাশিমের তো সেই জন্য বলা যায় যে নেতৃত্ব তার স্বাভাবিক প্রবৃত্তির মধ্যেই ছিল নেতা সুলভ বৈশিষ্ট্য তার সহজাত বৈশিষ্ট্যের মধ্যে ছিল সেই জন্য অল্প বয়সেই তাকে কাসিমের ডাক কর্তা তাকে ছাড়া আর কোন উপযুক্ত সেনানায়ক হাজ খুঁজে পেলেন না এখন হয়তো কেউ কেউ আপত্তি করতে পারেন ঠিক সেইভাবে হাজরাজের সময়ে অনেকে কথা বলেছেন যে এত বড় একটা কঠিন কাজে কিভাবে এই ধরনের একজন বালককে সেনাপতির দায়িত্ব আপনি নিয়োজিত করবেন তো হাজার সেই সময় বলেছিল যে ইসলামের ইতিহাসে আর নেই আগেও তো অনেক বালক তারা বয়সে বালক ছিলেন ঠিকই কিন্তু ছিলেন এবং বড় বড় দায়িত্ব পালনের জন্য বলল ইসলামের ইতিহাসে বালক সেনাপতি নদীর আরও আছে বিন তার কথা তোমরা ভুলে গিয়েছ তিনি কি বয়সে বালক ছিলেন না তো এই বিষয়টি তিনি ওসামা বিন জায়েদ তিনি সাহাবি ছিলেন এবং তার সেই দুঃসাহসী অভিযানের স্মৃতি যখন তারা স্মরণ করলেন তারা আর কেউ আপত্তি করলেন না মোহাম্মদ বিন কাসিম রাইয়ের শাসনবার অপর ব্যক্তির নিকট দায়িত্ব দিয়ে এসে সরাসরি চলে আসলেন এবং সেখান থেকেই তিনি বাহিনী তৈরি করতে লাগলেন যুদ্ধযাত্রার আয়োজন চলতে লাগল তো সেইবারের আয়োজন আর আগের দুইবারের মতো নয় এবারে বেশ বড়সড় একটি বাহিনী নিয়ে তিনি সম্পূর্ণ শক্তিতে আক্রমণ করতে যাচ্ছেন সিন্ধুর রাজা দাহিরকে খলিফার সেরা পাছাইকৃত সব শূন্য রেগিয়ে এলো সিন্ধু অভিযানের জন্য সিরিয়া থেকে ছয় হাজার বাছাই করা ঘোড়া নিয়ে আসা হলো উট আনা হলো অসংখ্য তিন সৈন্যদের মোট বহর এবং যা কিছু প্রয়োজন হতে পারে সমস্ত কিছু দিয়ে একটি কমপ্লিট সেনাবাহিনী হিসেবে তাদেরকে পাঠানো হলো আরব সৈন্যরা সিরকা বা ভিনেগার খেতে তারা খুব পছন্দ করত তো সিন্ধু দেশে সিরকা পাওয়া যাবে না সেই ব্যবস্থাও করা হলো হাজ সেই সিরকা পর্যন্ত তাদের সাথে দিতে ভুললেন না এবং তুলার মধ্যে এক কথায় সৈন্যদের টুকিটাকি যা কিছু দরকার সবকিছুই তাদের বাহিনী থেকে দেওয়া হলো এবং সমস্ত আয়োজন সমাধা হলো ঠিক হলো যে প্রথমে গোলন্দাজ সৈন্যরা যাবে জাহাজে তো বুঝতে পারছেন যে তখনো সেই সময়ে প্রাচীন পৃথিবীতে চোদ্দশো বছর আগে সাড়ে বারোশো বছর আগের পৃথিবীতে লোহার কামান তখন আবিষ্কার হয়নি তো কাঠের তৈরি এক প্রকার কামান ছিল আরবদের যেটা অনেকটা আহ মতো বড় একটা পাথরকে ছুটে ফেলা হতো তো অনেকটা কামানও বলা যায় আবার অনেকটা গুলতির মতো ছিল কাঠের তৈরি এটাকে এটাকে বেছে নেওয়া হলো সিন্ধু অভিযানের জন্য তো সেই কামান আজকের ছোট আকারের কামানগুলোর মতো নয় কামানটি ছিল এত বড় যে পাঁচশো লোককে তার পেছনে পরিশ্রম করতে হতো লোহার কামান যেমন ছিল না স্বাভাবিকভাবে সেই সময় বারুদ ছিল না তো সেখানে সেই কামানকে বড় বড় পাথরের টুকরো ছুঁড়ে মারার জন্য ব্যবহার করা হতো মোহাম্মদ বিন কাশেম তিনি নিজে যাত্রা করলেন পায়ে হাটা পথে পদাতিক বাহিনীতে মাকড়ানে এসে পৌঁছাতে আগের দুইবারের যারা অভিযান থেকে ফেরত এসেছিল সেই সমস্ত লোকদের সাথে তিনি দেখা সাক্ষাৎ করলেন এবং তাদেরকেও তার বাহিনীতে যোগদান করতে উদ্বুদ্ধ করলেন আরব সৈন্যরা সীমান্ত পার হয়ে সিন্ধু দেশে গিয়ে প্রবেশ করল তখনও সেখানে দাহিরের সৈন্যদের কোনো দেখা নেই আরব শৈন্য তখন এগিয়ে যেতে লাগলো সরাসরি দেবুলের দিকে দেখাশোনা করত। তো এছাড়া অতিরিক্ত হিসাবে সিকিউরিটির জন্য নগর রক্ষার দায়িত্বে ছিল চার হাজার রাজপুতের এক বিশাল সেনাবাহিনী তো মুহম্মদ বিন এসে একদিন হানা দিলেন সরাসরি সেই দেবুলে সেই উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের উপকূলে সিন্ধুর উপকূল সেদিন এই আরব সৈন্যদের আগমনের মাধ্যমে উত্তপ্ত হয়ে উঠল ময়দান তৈরি হয়ে গেল গোলন্দাজ সৈন্যরা আগেই সেখানে পৌঁছে গেছে নৌযুদ্ধ কাকে বলে গাহিরের সৈন্যরা সেটা জানে না আর আরবরা স্বভাবগত ভাবেই দক্ষ নাবিক এবং নৌ সৈনিক আরবের গোলন্দাজ বাহিনীর নৌবাহিনীর আক্রমণে রাজপুত বীরদের পক্ষে প্রতিরোধ গড়ে তোলা মারাত্মক হয়ে উঠল ভয় পেয়ে তারা শহরের ভিতরে ঢুকে সমস্ত ফটক প্রবেশদ্বারগুলো বন্ধ করে দিল শুধু তাই নয় অনেকে গিয়ে আশ্রয় নিল মন্দিরের ভিতরে এবং তাদের বিশ্বাস ছিল যে মন্দির রক্ষা করতে মন্দিরের দেবতারাই যথেষ্ট দেবতা যদি মন্দির রক্ষা করতে না পারে তাহলে কিসের দেবতা দেবতাদের অলৌকিক প্রভাবই তাদের মন্দিরটিকে থাকবে এই বিশ্বাসে তারা সবাই মন্দিরের দরজা বন্ধ করে মন্দিরে আশ্রয় দিল এবং আমরা বলেছি যে সেই মন্দিরটা অনেকটা দুর্গের মতো ছিল নিছক একটি মন্দির ছিল না তো মন্দির নিরাপদ থাকলে তাদের আর কিসের ভয় এভাবে তারা শহরকে নিজেরাই অবরুদ্ধ করে নিল যাতে মুসলিম সৈন্যরা সেখানে প্রবেশ করার কোনো সুযোগ না পায় মোহাম্মদ বিন কাশিম তখন শহরের চারদিক ঘেরাও করে ফেললেন তার সৈনিকদের দিয়ে একদিন অবরোধ চলল এবং বিভিন্ন সময় দেখা যেত যেহেতু তিনি অবরোধ করে রেখেছেন বিভিন্ন এলাকায় ছোটোখালো ছোটোখাটো আহ সংঘর্ষ দুইশ দুই দশজন পনেরো বিশ জন সৈনিক এই দলের বা হিন্দুদের মুসলিমদের এই ধরনের কিছু সংঘর্ষ প্রাচীরের সীমানা দিয়ে চলতো তাদের সাথে সরাসরি যুদ্ধ নয় আসল সুন্দর ভিতরে লুকিয়ে আছে রাজপুতের চার বাহিনী ভিতরে অবস্থান করছে কিন্তু এই যুদ্ধ তো কোনো যুদ্ধই নয় এই ধরনের যুদ্ধের জন্য তৈরি হয়তো সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আরব বাহিনী আসেনি সিন্ধু অভিযান করার জন্য তো তারা সম্পূর্ণ প্রস্তুত হয়ে এসেছে তো এর মধ্যে মন্দিরের ভেতরে কি ঘটছে সেটা বাইরে থেকে জানার কোন উপায় ছিল না মোহাম্মদ বিন কাসিম চাইছিলেন যে যত দ্রুত সম্ভব মন্দিরকে দখল করতে হবে কারণ এটাই তাদের শক্তির মূল উৎস কিন্তু হিন্দু সৈন্যরা মন্দিরের দরজায় এটে চুপচাপ বসে থাকলে কিভাবে তারা এটা বিজয় করতে পারবেন কারণ আমরা আগেই বলেছি পাথরের দেয়াল দিয়ে সুরক্ষিত ছিল সেটি তো মুহাম্মদ বিন কাসিমের একটা সৌভাগ্য বলা যায় এবং আলসুম্লার তরফ থেকে এটা একটা সাহায্য ছিল যে তিনি একটি নতুন গুরুত্বপূর্ণ তথ্য লাভ করলেন এবং এই তথ্যটি তার বিজয়ের ক্ষেত্রে বড় একটি ভূমিকা রাখতে সাহায্য করল একজন ব্রাহ্মণ আসলো একদিন মন্দির থেকে বের হয়ে আমরা আগে বলেছি বিভিন্ন স্থানে সংঘর্ষ হতো বন্দি জীবন এক ঘির অবরত করে রাখা হয়েছে না সে যখন বাইরে বের হয়েছিল তখন তাকে পাকড়া করে মোহাম্মদ বিন কাসিমের কাছে নিয়ে আসা হলো কিন্তু তাকে অত্যাচার করা বা নির্যাতন করা এই ধরনের কোন উদ্দেশ্য মোহাম্মদ বিন ছিল না কোন মুসলিমদের ছিল না তারা কোন রকম শাস্তি দিলেন না এবং তার সাথে ভালো করলেন শুধুমাত্র জানতে চাইলেন মন্দিরের ভেতরে কি হচ্ছে সেই ইনফরমেশনটা আমাদেরকে দাও এবং বিভিন্ন কথায় কথায় সেই ব্রাহ্মণ নিজেই বলে দিল যে মন্দিরের ভেতরে রয়েছে মন্ত্র পরা একটা রক্ষা কবজ। যতদিন আপনারা সেই রক্ষা কবচের কিছু একটা অনিষ্ট করতে না পারবেন ততদিন আমাদের এই মন্দিরের কিছু করতে পারবেন না আর ওই যে দেখছেন লাল নিশান উঠছে মন্দিরের চূড়োয় ওটা হচ্ছে সেই নিশানা যার গোড়াতে রাখা হয়েছে সেই কবচ আপনাদের কার সাধ্য আছে সেই রক্ষা কবচ না সরিয়ে মন্দিরের ক্ষতি করবেন ব্রাহ্মণের কথা শুনে বালক মুসলিম সেনাপতি প্রথমে হাসলেন এবং মনে মনে তিনি বললেন অবশেষে হাসির তার বেশ একটা উপকার হলো। ভাবলেন যে মানুষের অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে এবং এই ব্রাহ্মণের এই সরল বিশ্বাস এটা মূলত কুসংস্কার ছাড়া আর কিছুই নয় কিন্তু এই কুসংস্কারের কারণে তারা সাহস পাচ্ছে তাদের মনোবল যোগাচ্ছে তো মন্দিরের চুরোটা কোনো ক্রমে ভেঙে দিতে পারলে হিন্দুদের সেই মনোবল কমে যাবে এবং তখন তার উপায়ন্তর না দেখে নথি স্বীকার করতে বাধ্য হবে তো এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে প্রথমে আক্রমণ করা হবে মন্দিরের সেই চুরোতে যেখানে লাল নিশানা উঠছে তো গোলন্দাজ দলের দলপতি ছিলেন জারিয়া এবং তখনই তাকে ডাকা হলো হুকুম করা হল মন্দিরের চূড়া লক্ষ্য করে পাথরের কামান ছুড়ে মারো তো কামান ছুড়ে প্রথমে চুরোটা ভেঙে ফেলতে হবে তো জারিয়া তার কামান নিয়ে তৈরি ছিলেন শুধুমাত্র হুকুমের জন্য অপেক্ষা একবার দুইবার তিনবার করে পাথরের ঘা খেয়ে সেই মন্দিরের চুরো ভেঙে নিশানাটা মাটিতে গেল এবং সেই সঙ্গে ধুলিয়ে পড়ল ধুলাই লুটিয়ে পড়ল তাদের এতদিনের সেই লাল নিশানা সেই মন্দিরের নিশানার নীচে রাখা কবচটিকেও আর রক্ষা করা গেল না যখন সেই তাদের শক্তির উৎস সেই নিশানাটি নেই তখন তাদের মনোবলটাও একেবারে দুর্বল হয়ে গেল এবং ব্যাপার দেখে শহরের ভেতরে সবাই অবাক প্রথমে মন্দিরের রক্ষা কবজ নষ্ট হবে প্রথমেই মন্দিরের রক্ষা কবচটি নষ্ট হয়ে যাবে এটা তো তারা স্বপ্নেও ভাবেনি বরং এটা তাদের শক্তি এবং সাহসের একটা উৎস ছিল যে এটা তাদেরকে রক্ষা করবো সবার প্রথমে সেই নিশানাটি নষ্ট হয়ে গেল। তারা যেন বিশ্বাস করতে পারছিল না তাহলে কি মন্দিরের দেবতারাও অবশেষে হার মানলো বিদেশি এক বিধর্মীর কাছে এখন তাহলে কিসের ভরসা কিসের ভরসায় তারা মন্দিরে বন্দী হয়ে থাকবে রাজপুতরা তখন চূড়ান্ত ভাবে ঝাঁপিয়ে পড়লো মুসলিম সৈনিকদের উপর এইদিকে দিলেন যখন সত্যিকার অর্থে একদিকে রাজপুত সৈনিকেরা সিদ্ধান্ত নিল মুসলিমদের উপর চূড়ান্ত আক্রমণ হবে আর অবরোধ করে মন্দিরের ভিতরে বসে থাকা নয় অপরদিকে মুহম্মদ বিন কাসিম অবরোধ করে থাকতে থাকতে ধৈর্য হয়ে বললেন দরকার হলে ময় লাগো আমরা দেয়াল টপকে ভিতরে ঢুকে চূড়ান্ত যুদ্ধ করব। এখানে অভিযানের জন্য এতদিনে দেবুলে পুরো এলাকা মুসলিমদের অধীনে চলে আসলো এবং দেবুলের গর্ব খর্ব হল মুহম্মদ বিনকে আসিম তখন দাহিরের সৈনিকদেরকে তিনি যা ইচ্ছা তাই করতে পারতেন যারা যুদ্ধক্ষেত্রে ছিল তাদেরকে তিনি যুদ্ধক্ষেত্রে যেহেতু তারা ছিল তাদেরকে হত্যা করা হয়েছিল কিন্তু অবশিষ্ট সৈনিকদের ব্যাপারে তিনি কি করলেন মন্দির এবং শহর ভেঙে তিনি চুরমার করে দিতে পারতেন কিন্তু তিনি সেই সমস্ত বিষয়ের একটিও করেননি কারণ আমরা আগেই বলেছি যে মন্দিরে যে নিশানাটি আক্রমণ করা হয়েছিল সেটাও ছিল তাদের মনোবল ভেঙে দেওয়ার কারণে মন্দির একটা মন্দির নিচক এই কারণে সেখানে আক্রমণ করা ছিল না এবং যার ফলাফল আমরা দেখতে পেলাম তো পরবর্তীতে তিনি মন্দির আর শহরের উপরে কোনো আক্রমণ করলেন না তিনি শুধুমাত্র সেই এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন সাধারণ অমুসলিমদের উপর হামলা আসেনি তাদেরকে তিনি নিরাপত্তা দিলেন ভাবলেন যে দিয়ে মানুষের মন জয় করা সম্ভব নয় এবং সেই জন্য তারা মুসলিমরা আসেও নি এবং জয় করা খুবই কঠিন কাজী অবশেষে সেই কঠিন কাজটিকেই মোহাম্মদ বিন কাসিম বেছে নিলেন তিনি নিজের দলের কাউকেই সেই মন্দিরে ঢুকতে দিলেন না অনুমতি পর্যন্ত দিলেন না তো কাজে মন্দিরের পুজোর যেখানে সেখানে যেমন ছিল তারা ঠিক তেমনি তাদের উপর কোন আক্রমণ অত্যাচার হল না এমনকি শহরের সিন্ধু শাসনকর্তাও মুসলিমদের আনুগত্য মেনে নিয়ে তার পদে বহাল রইল কর্তৃত্ব থাকলো মুসলিমদের প্রতিনিধিত্ব হলো সেই হিন্দু শাসনকর্তার তো দেবুল ছেড়ে যাওয়ার আগে মোহাম্মদ বিন কাশেম শুধুমাত্র একটি কাজ করলেন তিনি অন্যদিকে অর্থাৎ সরাসরি সিন্ধুর দিকে এবার যাত্রা শুরু করবেন কাজেই দেবুল ছেড়ে চলে যাওয়ার আগে মোহাম্মদ বিন কাসিম একটি কাজ করলেন সেটা হচ্ছে যে সেই অঞ্চলে আমরা আগেই বলেছি যেহেতু আরবদের ধরে একটি কাফেলা সারা দুনিয়াতে যাতায়াত করছিল সেই সময়ও সেখানে মুসলিমদের একটা বসতি ছিল তো শহরের মুসলিমদের জন্য বসবাস করার জন্য তিনি সেখানে একটি এলাকা তৈরি করে দিলেন সেই অঞ্চলে একটি মসজিদ তৈরি করা হল এবং সেটা ভারতের প্রথম মসজিদগুলোর মধ্যে অন্যতম একটা মসজিদ এবং আমরা দেখতে পাই যে মুসলিমরা কিন্তু বরাবর এই কাজটাই করেছে যখনই তারা কোন একটি নতুন দেশ বিজয় করেছে সেই দেশে তারা প্রথম যে বিষয়টি নির্মাণ করেছে সেটা হচ্ছে একটা মুসলিম বসতি এবং বসতিতে একটা মসজিদ এমনকি রাসুল্লাহ সাল্লাই যখন মদিনাজী গিয়েছিলেন তিনি সেখানেও মসজিদকেই প্রথম কয়েকটি স্থাপনার মধ্যে একটি স্থাপনা হিসেবে নির্মাণ করেছেন তারপর সেখান থেকে সেই মসজিদ থেকে ইসলামের শিক্ষাসমূহ দলিল প্রমাণ আদির মাধ্যমেই ইসলাম শ্রেষ্ঠ এই বিষয়টিকে প্রতিষ্ঠা এবং প্রচার করা হয়েছে ইসলামের সাম্য ভ্রাতৃত্ব বোধ সুবিচার ন্যায় এবং শান্তির বাণী ধীরে ধীরে সেই মসজিদগুলো থেকে পরবর্তীতে বিভিন্ন অঞ্চলে সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং মানুষের মন জয় করে নিয়ে তারা তাদেরকে ইসলামে আসতে উৎসাহিত করেছে মানুষ এচ্ছায় ইসলাম গ্রহণ করেছে তো এবারে দেবুল জয় করা তো হল দেবুল জয়ের পরে সেই আরব বন্দিদেরকেও মুক্ত করা সম্ভব হলো যাদেরকে তারা বন্দী করেছিল কিন্তু দেবুল জয় সব কিছুই নয় কারণ রাজা দাহির কোথায় তখনও সে রয়েছে অক্ষত তাকেও যে একটা উচিত শিক্ষা দিতে হবে কারণ তার কারণে এই সমস্ত নারী এবং শিশুদের ব্যাপারে জলদস্যুরা হামলা করেছে এবং তাদের উপর অত্যাচার নির্যাতন করেছে এবং তারকে আবেদন জানানো হয়েছিল যে আপনি ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু রাজা দাহির তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বরঞ্চ দেশ জন্য নয় এই জলদস্যুদেরকে দমন করার জন্য যে মুসলিম বাহিনী এসেছিল তাদের উপরে রাজা দাহির চড়া হয়ে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছেন আক্রমণ করেছে কাদের কিছুতেই রাজা দাহিরকে উপযুক্ত শিক্ষা না দিয়ে ছেড়ে দেওয়া যায় না দেবুল বন্দরের পতন হয়েছে শুনে রাজা দাহির বেগুনে জ্বালে তিনি শিগগিরই সিন্ধুদের ছেড়ে যাও নইলে তোমাকে হারাতে হবে আগের সেনাপতিদের মতো আমার সৈনিকদের মোকাবেলা করতে এসে তুমি কেন এই তরুণ বয়সে বালক বয়সে প্রাণ হারাবে তো জবাবে মোহাম্মদ বিন কাসিম লিখলেন যে তুমি গর্ব করো হাতি ঘোরার তোমার আর আমরা ভরসা করি একমাত্র আল্লাহর উপর একমাত্র তিনি আমাদেরকে জয়ী করবেন একমাত্র তিনি আমাদেরকে জয়ী করবেন আমাদের মান ইজ্জত বজায় রাখবেন আমরা যুদ্ধ করতে আসি কাজ ফেলে প্রাণ নিয়ে পালিয়ে যেতে আসেনি শেষ পর্যন্ত আমরা যুদ্ধ করব। তাতে প্রাণ গেলেও আমাদের কোনো ক্ষতি নেই আফসোস নেই আমরা মুসলিম আমরা প্রাণের ভয় করি না তো চিঠির জবাব দিয়ে মোহাম্মদ বিন কাশিম তাদের জন্য অপেক্ষা পর্যন্ত করলেন না সরাসরি সিন্ধুর অভ্যন্তরে বাহিনী নিয়ে অগ্রসর হলেন সেখান থেকে পঁচাত্তর মাইল পূর্ব উত্তর ছিল কোয়াছিল সেখানে সিন্ধুর হায়দ্রাবাদ শহর যেখানে অবস্থিত বর্তমানে সেই স্থানটিতে এই দুর্গ অবস্থিত ছিল দুর্গ রক্ষার দায়িত্ব ছিল দাহিরের ছেলে আহ রাজপুত্র জয়সিংহের উপর মুসলিম সেনাপতি চিঠি পেয়ে দাহির বুঝতে পারলেন যে হুমকিতে মুসলিমদেরকে তাড়ানো এবার আর সম্ভব নয় তাদেরকে সরাসরি আক্রমণের মাধ্যমেই করতে তাদের সঙ্গে যুদ্ধ হলে শক্তি পুত্র মাধ্যমে লিখলেন যেদিকে মোহাম্মদ বিন কাশিম যাত্রা শুরু করেছিলেন সেখানকার তিনি পুত্র নিরুণ ছেড়ে চলে এসে সিন্ধুতে এসে আশ্রয় নাও এবং আমার সাথে শক্তি বৃদ্ধি করো একজন পুরোহিতের উপরে সেই দুর্গের দায়িত্ব দিয়ে জয়সিংহ সেই স্থানটিকে চলে দিয়ে ছেড়ে দিয়ে পিতার কাছে চলে গেল তো আরবদের এবং মুসলিমদের সৈন্যবল কম হলেও বীর বিক্রমে তারা যে কম নয় সেটা সেই নিরুনের পুরোহিত খুব ভালো করেই জানতেন কারণ ইতিমধ্যে দেবুলের পতন হয়ে গেছে তাছাড়া মুসলমানদের ব্যবহার এবং আখলাখ সম্পর্কেও তারা আগে থেকেই জানতেন কারণ ব্যবসার উদ্দেশ্যে মুসলিমরা নিয়মিত সেই সমস্ত অঞ্চলে যাতায়াত করতেন তাদের আচার আচরণ কি ধরনের সভাপ্রকৃতি কি ধরনের এগুলো তাদের স্পষ্ট ধারণা ছিল তো মুসলিমদের আখলাখ ভালো এটা তিনি জানতেন তো কাজেই বৃথা শক্তির পরীক্ষা না করে তিনি আত্মসমর্পণ করলেন কারণ যেই কারণে আত্মসমর্পণ করা হয় না বা যুদ্ধের ক্ষেত্রে সেটা হচ্ছে যে বিপক্ষ শক্তি তখন আমাদের উপর চড়া হবে অত্যাচার নির্যাতন জুলুম এগুলো করবে কিন্তু মুসলিমদের ক্ষেত্রে দেখা যেত যে যখন তারা আত্মসমর্পণ করছে মুসলিমরা উল্টো তাদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছিল এবং এ কারণে নিরুন দুর্গ বিনা বাধায় মুসলিমদের অধিকারে চলে আসলো এবং নিরুনে কিছু বিশ্রাম নিয়ে মোহাম্মদ বিন কাশিম পুনরায় চললেন নতুন স্থানের দিকে অর্থাৎ ক্রমান্বয়ে তিনি সিন্ধুর দিকে রাজা দাহিরের দিকে অগ্রসর হচ্ছিলেন এবারে তিনি গেলেন সেহওয়ান নামক শহরের দিকে তো আট মাইল দূরে ছিল সেই শহরটি এবং শহরের শাসনকর ছিলেন দাহিরের আত্মীয় অন্যান্য স্থান থেকে লোকজন নিরাপত্তা লাভ করে তাদের অভিজ্ঞতা থেকে বাজেরাকে বলেছিল যে তুমি আত্মসমর্পণ করো নিরাপদ থাকবে এবং মুসলিমরাও এই সমস্ত শর্ত তারা সকলে আক্রমণ করার পূর্বে প্রত্যেক মানুষকে জানিয়ে দেয় যে আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি আত্মসমর্পণ করো নিরাপদে থাকবে প্রথম শর্ত ইসলামে থাকবে তৃতীয় শর্ত আত্মসমর্পণ কর নিরাপদে থাকবে কিন্তু আমাদের কর্তৃত্ব মেনে নিতে হবে এবং যদি ইসলাম গ্রহণ না করো সেক্ষেত্রে তোমাকে নিরাপত্তার বিনিময়ে যেহেতু আমাদের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করছ তোমাদেরকে কর জিজিয়ে প্রদান করতে হবে এবং তিন নম্বর শর্ত সেটা হচ্ছে যে যখন তুমি গ্রহণ করবে না ঠিক আছে ইসলাম গ্রহণ করলে না দ্বিতীয় শর্ত আমাদের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে বিনিময়ে কর দিবে এবং তোমার ধর্ম স্বাধীনভাবে তুমি পালন করবে এটাও যখন গ্রহণ করছো না না আমাদের কর্তৃত্ব মানছ না ইসলামও গ্রহণ না তখন তৃতীয় বিষয়টি চলে আসে তাদের সাথে সরাসরি যুদ্ধে এবং এটা রাসদুল্লাহ সাল্লাহ আসলামের হাদিস থেকে আমরা পাই যে দাওয়াতের কৌশল হিসেবে এই তিনটি দায়িত্ব দিয়ে একজন বাহিনী এবং তার সাথে আমিরকে প্রেরণ করতেন এবং তৃতীয় ক্ষেত্রে অর্থাৎ যখন তারা প্রথম দুইটি প্রস্তাব মানত না তখন রাজদুল্লাহ সোহিম তাদেরকে বলতেন যে বিসমিল্লা বলে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে মদত চাও এবং যুদ্ধে লিপ্ত হয়ে পড়ল তো যখন এই সেই স্থানের ব্যক্তি বাজরা সে তার অন্যান্য ব্যক্তিদের সদুপদেশ অর্থাৎ আত্মসম্পনগুলো নিরাপত্তা লাভ করবে এই বিষয়টি সে গ্রাহ্যই করল না সে চাইল যুদ্ধ করতে তো ফলে শহরের লোকদেরকে সমর্থন সে পেল না সে দলহারা হয়ে প্রাণ নিয়ে পালাতে বাধ্য হলো এবং পালিয়ে গিয়ে সে আশ্রয় নিল কুম্ভ নদীর পারে রাজা কাকার কাছে তো বাজরা ছিলেন একজন সেখানকার অত্যাচারী শাসক ফলে শহরের লোকদের কাছ থেকে সে কোনো সমর্থন পায়নি এবং এই জন্য সেই শহরের লোকেরা তাকে আদৌ পছন্দ করতো না তো কাজেই তার হাত থেকে রেহাই পেয়ে শেহওয়ান বাসীরা মূলত হাফ ছেড়ে বাজত এবং তারা মুসলিমদেরকে স্বাগতম জানালো এবং এটা আমরা দেখতে পাই যে সাহাবাদের সময় থেকে যখন মুসলিমরা কোন একটি দেশকে বিজয় করেছেন সেখানকার অধিবাসীরা দখলদার বাহিনী হিসেবে দেখেনি কখনোই গণ্য করেনি বরঞ্চ উদ্ধারকারী বাহিনী হিসেবে মুক্তিদানকারী বাহিনী হিসেবে জুলুম থেকে নির্যাতন থেকে উদ্ধারকারী বাহিনী হিসেবে বিবেচনা করেছেন তো মুহম্মদ বিন কাসিমকে সেহওয়ানবাসী তারা জয় তুলে সাদরে গ্রহণ করলো ফলে মোহাম্মদ বিন কাসিম শুধুমাত্র জিজিয়াকর আদায়ের ওয়াদা নিয়ে অর্থাৎ যেই চুক্তিগুলো আমরা বলেছি দ্বিতীয় শর্ত সেই ওয়াদা গ্রহণ করিয়ে তাদের ধর্ম তাদেরকে পালন করতে দিলেন এবং তাদেরকে সমস্ত অধিকার দিয়ে নিরাপত্তা দিলেন তারা যেমনটি ছিল তেমনই টিকে রইল বরং আগের চেয়েও আরও সুখে স্বাচ্ছন্দ্যে অত্যাচার মুক্ত নির্যাতন মুক্ত একটি পরিবেশে মুসলিমদের কর্তৃত্বে তারা বসবাস করতে থাকল তো এভাবে তরুণ সিনাপতি মোহাম্মদ বিন কাশিম একের পর এক স্থান জয় করে চলেছেন তো শুধু যে তিনি মাত্র একটি দেশ জয় করছেন এটা নয় দেশের সঙ্গে তিনি মানুষের মন মানুষের অন্তরকেও বিজয়ী করলেন এবং বিভিন্ন স্থানে এই অল্পবয়স্ক বালক সেনাপতির সুখ্যাতি ছড়িয়ে পড়ল সিন্ধু এবং সেই সমস্ত এলাকার সমস্ত স্থানে তিনি সেওয়ানে থাকতেই বিভিন্ন শহরের লোকেরা দলে দলে এসে তার কাছে আনুগত্য স্বীকার করতে লাগলো। কারণ সেই সময়ে সমস্ত এলাকায় খুবই অত্যাচারী শাসক হিসাবে ছিলেন সিন্ধুর রাজা দাহির এবং তাদের জনগণদের উপর রাজা খুব অত্যাচার করতেন তো যার ফলে সেই সমস্ত জনগণ স্বাভাবিকভাবে অপেক্ষা করছিল যে বাইরের একজন যখন ন্যায়পরায়ণ সদয় কোমল এবং মুসলিম শাসককে পাওয়া গেছে আমরা গ্রহণ করব এই ব্যক্তিকে করতে তাকে এবং দেখতে পাই যখন ভিন আরবরা মুসলিমরা এসে সিন্ধুবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করলো সেই সিন্ধুর নিজেদের লোকেরা তাদের অত্যাচারী রাজা দাহিরকে প্রত্যাখ্যান করে মুসলিমদেরকে যারা বাইরের দেশ থেকে এসেছে তাদেরকে সম্পূর্ণ সহায়তা করলো কারণ যখন একজন ব্যক্তি অত্যাচারী হয় তখন দেশপ্রেমের দাবি হচ্ছে যে সে অত্যাচারী ব্যক্তিকেই সরিয়ে ফেলা এবং যে ব্যক্তি আমাদেরকে সাহায্য করতে আসছে ন্যায় প্রতিষ্ঠা করতে আসছে তাকে সাহায্য করা এটা মোটেও দেশপ্রেম বা জাতীয়তাবাদ বিরোধী নয় এবং যে কারণে আমরা দেখতে পাই যে তারা সিন্ধুর রাজা দাহিরকে প্রত্যাখ্যান করে মোহাম্মদ বিন কাসিমকে আন্তরিকভাবে তারা গ্রহণ করেছিল এবং একই ঘটনা আমরা দেখি পাই যে লক্ষণ সেন এবং মোহাম্মদ বিন ইয়ার মোহাম্মদ বিন বক্তিয়ার খোজের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল দেশের জনগণ তাদেরকে গ্রহণ করেছিল এবং সেম একই ঘটনা আমরা দেখতে পাই যে স্পেনে যখন তারিক বিন জিয়াদের বাহিনী পৌঁছালো তারা খুব অল্প সংখ্যায় ছিলেন কিন্তু সেই স্থানের জনগণ তাদের শাসকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই মুসলিম বাহিনীকে সাহায্য করেছিল এবং তাদের দৃষ্টিভঙ্গি ছিল এরা আমাদেরকে জুলুম থেকে মুক্ত করবে এবং বাস্তবে মুসলিমদের দীর্ঘদিন থেকে সুনাম ছিল যে এরা যে কথা দেয় সেই কথাকে বাস্তবে প্রমাণ করে এবং যখন তারা সেটাকে প্রমাণ করলেন প্রতিষ্ঠা করলেন বিভিন্ন অঞ্চলের লোকেরা মুসলিমদেরকে একটি লিবারেটিং আর্মি হিসেবে সাদরে গ্রহণ করল তো এরপর যখন তারা আমরা বললাম যে পরবর্তী অঞ্চলগুলো তারা জানতে পেরেছিল যে এরা অন্যান্য সেনাবাহিনীর মতো নয় আত্মসমর্পণ করলে তাদের উপর অত্যাচার নির্যাতন হামলা এগুলো চালায় না প্রতিশোধ গ্রহণ করে না বরং হচ্ছে শুধুমাত্র জিজিয়া কর দিলে স্বাচ্ছন্দ্যে তাদের নিজস্ব ধর্ম পর্যন্ত পালন করতে পারে শান্তিতে দেশে বসবাস করতে পারে তো ফলে মোহাম্মদ বিন কাসিম তিনি বুঝতে পারলেন যে অত্যাচারী দাহিরকে প্রজারা মূলত কেউই ভালোবাসে না বরং সবাই ঘৃণার চোখে দেখে এবং তাকে প্রত্যাখ্যান করছে তখন মুহম্মদ বিন কাসিম সিন্ধু লোকদেরকে তার নিজের সেনাবাহিনীতে স্থান দিতে লাগলেন কারণ লোকদের মানসিকতাই ছিল আমরা এই অত্যাচারী দাহির থেকে মুক্তি চাই এবং মুসলিমদেরকে তারা আন্তরিকভাবে গ্রহণ করেছিল ফলে মুসলিম সেনাবাহিনীতে সিন্ধুর লোকদেরকে মুহদ বিন কাশিম যোগদানে উদ্বুদ্ধ করতে লাগলেন তো দরকার হলে তারা নিজেরাই তাদের শাসকের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সুমান এটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই যে শাহাবাদের সময় থেকে মুসলিমদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যখন তারা যুদ্ধ করেছিল মূল উদ্দেশ্য অত্যাচারী শাসকের আইন দিয়ে তার জনগণকে সেই শাসকটি শাসন করে তখন সে নিজের স্বার্থের বিরুদ্ধে কখনই শাসন করে না এবং তাদের উপরে জুলুম নির্যাতন করে যার ফলে মুসলিমদের মূল উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত জালিমদেরকে অপসারণ করিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করা ফলে যখন সেই সমস্ত এলাকার লোকেরা নিজেরাই ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার দায়িত্ব নেয় এবং তারা ইসলাম গ্রহণ করে তখন সেখানে আর মুসলিমদের অভিভাবক হিসেবে থাকার কোন প্রয়োজন হয় না তাদেরকেই তারা নিজেদের দায়িত্ব দিয়ে দেয় এবং যদি তারা মুসলিম হয় তাহলে তো তারা আমাদেরই ভাই যার ফলে মুসলিম সিন্ধু বাহিনীতে যখন যুদ্ধের জন্য মোহাম্মদিন কাসিম সেনাবাহিনী তৈরি করতে লাগলেন সেই সমস্ত সিন্ধুর লোকদেরকেই তিনি তার নিজের দলে যোগদান দিতে সাহায্য করলেন দরকার হলে তারা নিজেরাই দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং মুহাম্মদ দাকফি মোহাম্মদ দাকাফি নামে একজন আরবের রাজকর্মচারী এমনি করে চার হাজার ভারতীয় সৈনিকদেরকে তার সেনাবাহিনীতে মুসলিম সেনাবাহিনীতে ভর্তি করে ফেললেন তো শত্রুর প্রতি মুসলিমদের এই দয়া তাদের সদয় ব্যবহার এবং সহনশীলতা দেখে হিন্দুরা অবাক হয়ে গেল এবং অনেকেই তাদের ইসলাম গ্রহণ করতে শুরু করলো বিশেষ করে যারা নির্যাতিত অত্যাচারী নিম্নবর্ণের হিন্দু ছিল সমাজের প্রভাবশালী শ্রেণী যখন তাদেরকে শোষণ করে চূড়ান্ত সীমায় পৌঁছে দিয়েছিল তারা এই মুসলিমদের দেখে ইসলাম গ্রহণ করতে লাগল তো এইদিকে করেন তিনি এটাই ছিল তার ইচ্ছা পরে অবশ্য তিনি বুঝতে পারলেন যে মোহাম্মদ বিন কাশিম যেই নীতি গ্রহণ করেছেন অর্থাৎ মানুষকেই স্বাভাবিকভাবে এই বিষয়গুলো যে বাতিল তা বুঝতে সাহায্য করছেন সেই নীতিকেই তিনি উত্তম হিসেবে মেনে নেন এবং অবশেষে এই নীতির ফলে মুসলিমরা বিভিন্ন দেশ তারা বলে যে দখল করেছে অথচ মুসলিমরা এই সমস্ত দেশ দখল করেনি বরং কেউ মানুষকে মুক্তি দিয়েছে বিজয় বিজয়ই করেছে মানুষকে এবং সেই সমস্ত দেশে তরবারি ছাড়া দলিল প্রমাণ মাধ্যমে মুসলিমদের মাধ্যমে মানুষ গণহারে ইসলাম গ্রহণ করেছে যেখানে উদ্ধত্ত এবং অহংকারী ব্যক্তিরা ছিল যাদেরকে দলিল প্রমাণ উপস্থাপন করার পরও তারা ইসলাম গ্রহণ করেনি এবং অত্যাচারী হিসেবে টিকে সেই সমস্ত স্থানে ন্যায়সঙ্গত ভাবেই ব্যবহার করা হয়েছে ফলে এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে রাজা দাহিরকে কে বসে আনার পথ অনেকটা সহজ এবং সুগম হয়ে উঠল একমাত্র আহ নগর সিসাম ছাড়া সিন্ধুর পশ্চিমাঞ্চলের প্রায় সবটাই এখন মুহম্মদ বিন কাশিমের মুসলিম বাহিনীর অধীনে অবশেষে নামমাত্র যুদ্ধের পরে সিসামের জাঠ রাজা কাকা সেও বর্ষতা স্বীকার করল অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে মোহাম্মদ বিন কাসিম একের পর এক বিজয় লাভ করছেন তাহলে কি তিনি এভাবে সমগ্র ভারতবর্ষকে বিজয় লাভ করতে পারবেন আসুন আমরা দেখতে দেখতে যাই যে কিভাবে ইতিহাসের কোন ঘটনার কারণে মোহাম্মদ বিন কাসিম এই বিজয় যাত্রাকে থামিয়ে দিতে থামিয়ে দিতে বাধ্য হলেন তো এভাবে মোহাম্মদ বিন কাসিম যখন আমরা বললাম যে সিসামের রাজা আহ রাজা কাকা সেও বর্ষতা স্বীকার করলো এবং সেও এসে মুসলিমদের বাহিনীতে যোগদান করলো আলসাই